ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد উল্লাহি নিলজীবিল্লাহি রাহি কংকুর আলী بَلْعَجِبُوا أَنْ جَاءَهُم مُنْظِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا الشَّيْءٌ عَجِيبٌ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَعُقْسُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيذٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواصل وعمتنا فيها من كل زوج بهير বসিও না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 اقول لا قل انا فيه نعد ابعض فعود بالله منا الشيطان طارئ بسم الله الرحمن الرحيم ان نجنا وكان تم رصادا যাবতীয় প্রশংসা সকল গুণগান একমাত্র সেই মহান আল্লাহ পাকের জন্য যে মহান আলমিনের অশেষ কৃপায় আমরা একটি সপ্তাহ পর জুমার দিনে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রতি অসংখ্যাম বর্ষিত হক আমরা সবাই বলি সালুআসাল্লাম উপস্থিত শ্রদ্ধে মুসাল মহানব্বল আলমী মানব জাতিকে এই দুনিয়ার বুকে অসংখ্য নিয়ামত দিয়ে सुंदर भावे सुंदर आकृति दिए पृथ्वी बुके पर्शपाशी असंख्य नियमत दान करे करी और ये दुनिया भोग करते करते पर्या जाए, जाए दुनिया जीवन थे चले जो है गाड़ी बाड़ी गला खाल অসংখ্য ফল ফলাদি সবকিছু মায়া মমতা ভালোবাসা সন্তান পরিবার পরিজন স্ত্রী চলে হয়। এই সবকিছু থেকে এই দুনিয়ায় আমরা যখন অনেকগুলো ফল খাই অনেক রকম নিয়ামত পাই তখন আমাদের আত্মায় আনন্দ ফুলে ওঠে কিন্তু এই নিয়ামত গুলো এই আনন্দ গুলো खनिकर एर चेन चेबंददायक अपने परवरती जीवन मानस परीक्षा मात्र एखे मानस जा विधान गो मे चलो आदर्श के अनुसरण कर दुनिया के সাময়িকভাবে ভাবে কিছু কষ্ট সহ্য করতে অনেক দুঃখ দুর্দশা আসবেই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধ্বজ ধারণ করতে পারবে তাদের জন্য ভবিষ্যৎ আরো অত্যন্ত সুখময় হবে অপর পক্ষে যারা এই দুনিয়ার বুকে সুখে আনন্দে কাটিয়ে দিবে আর আল্লাহর परीक्षा धारण करते परवर्ती जीवन अत्यंत भय जटिल अवस्था धारण कर दुनिया हार पर मानुषे सर्वप्रथम चार स्तरे चार जगह সম্মুখীন হতে হবে তার প্রথম কবর কবর যত জটিল তার চেয়ে ক্রেয়ান আরো কঠিন হাসরের দিন তার চেয়ে আরো কঠিন হাসরের দিনের ফাসালা হওয়ার পর মানুষের ভালো মন্দির বিচার হওয়ার পর কারোর জন্য হবে জান্নাত আর কারোর জন্য হবে জাহান্নাম আর এই জাহান্নামটা হবে মানুষের <coughs> सब चे कठिन जटिल जैगा जो पर सूझे तुम्हारे सुंदर जीवन प्रणाली अतिबाहत कर चले चले प्रथम स्तरे प्रथम सीढ़ी जेटी कबर এই কবর সম্পর্কে সুন্লাহ বলছেন হচ্ছে পরিত্রাণ পেয়ে যায় তাহলে তার জন্য বাকি স্তরগুলো গুলো সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি না পায় কবর যদি সে পরিত্রাণ না পায় কবরের প্রশ্নে যদি জবাব ঠিক মতো না দিতে পারে তাহলে তার জন্য পরবর্তী স্তরগুলো গুলো পরবর্তী জায়গাগুলো আরো জটিল এবং কঠিন হয়ে যাবে পরবর্তী মানুষ মরে যায় তখন মানুষ কবরে দাফন করা হয় কবলে দাপন করার পর কবরে রেখে দেওয়ার পর আল্লাহর নির্দেশে এসে তাকে প্রশ্ন করে মানবাব্য কা তোমার রবকে মা দি নুকা এভাবে মানুষ কবর মায়ের চেয়ে প্রশ্ন করা হয় কবরের এই জবাব যদি তার সঠিক হয় তাহলে তার জন্য ভবিষ্যৎ সহজ হয়ে যাবে হাসরের মার তার বিচার তার সঠিক হবে সে জান্নাত পাবে কবর যদি আটকে যায় কেউ দিন বিচার ফেসলার জন্য জর্জ করে বসবেন মহান আল্লাপ সকল মানুষকে একটি মাঠে জমায়েত করবেন একত্রিত করবেন আর সেদিনের অবস্থা কেমন সেই দিনের অবস্থাটা কেমন হবে আল্লাচলের আল্লাহর বলছেন সেদিন মানুষকে একত্রিত করা হবে অনুঙ্গ খাতনা নগ্ন অবস্থায় এই হাদিস যখন বলেন মাইসা বললেন হে আল্লাহ সেদিন এবং নারীরা লক্ষ্য করবে আল্লাহ বললেন যে সেদিন এত জটিল এবং এত কঠিন দিন হবে এবং সেদিনটা এত ভয়াবহ অবস্থা হবে কেউ কারো দিকে তাকাবার এই সুযোগটুকু সমাজ পাবে না তাহলে সেদিনের অবস্থা কত ভয়াবহ হবে সেদিনের অবস্থা অত্যন্ত জটিল হবে এরপর সেদিন আল্লাপ এক এক করে আমরাই আর আমরা যাই করি না কেন অনেকে আমরা ফাঁকি দিয়ে থাকি আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে আমি আপনি যাই করি না কেন আল্লাহ আল্লাপাক সম্পূর্ণ ভিডিও রেকর্ড করছেন সেদিন আল্লাপা বলছেন জাননা তো তাদের জন্যই যারা মহারবুল আলমের সামনে দণ্ডয় ভয় করেছে যে হাই যাই করি না কেন সেই দিন মহান আল্লাহ দাঁড়াবো সেই কঠিন করেছে এই বিশ্বাস যার মধ্যে জন্মেছে সে তো কোনো পাপ করতে পারে না সে তো কোনো অন্যায় কাজ করতে পারে না তার দ্বারা কোনো অপকর্ম হতে পারে না সে জানিস জানে যে আমাকে তো মহান আল্লাহর সামনে আমাকে হাজির হতেই হবে আমাকে তো প্রশাসনের কাছে আর যাদের বিশ্বাস হাওয়া আর নিজ আত্মাকে নিজ যে নিয়ন্ত্রণ করতে পেরেছে সকল প্রকার অপকর্ম আত্ম মনের খায় সাত ইচ্ছা থেকে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই শ্রেণীর ব্যক্তির জন্য হচ্ছে জান্নাত মা দুনিয়াতে আমরা আল্লাহর কবরের কথা কবরের শাস্তির কথা ভয় করিনি জাহান্নাবের কথা বিশ্বাস করনি। আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে জবাবদিহি হতে তবে এ কথাও আমরা বিশ্বাস করি। সালাত আদায় করি না জাকাত দি না মানুষ হাতে হিংসা বৃত্তে সে লিপ্ত লিপ্ত হয়ে পড়ি গেবোধ করি চুগল অন্যায় চটক অপকর্ম রয়েছে অবৈধ কাজে আমরা লিপ্ত হয়েছি এদের জন্য হচ্ছে নাম পাক জাহান্ন জাহান্নাম শম্প্র কোরআন জাহান্ন নিশ্চয় জাহান্ন এমন একটি জায়গা যা উৎপেতে রয়েছে প্রস্তুত হয়ে আছে যে আমি খাব মানে প্রস্তুত হয়েছে কখন আমার কাছে আমার মুখে খাবার আসবে এরকম একটা জাহান্নাম সে সমস্ত বিদ্রোহীদের জন্য সে সমস্ত শিবলকারীদের প্রদান করো তোমরা জেনার পাশেই দেও না তোমরা সুদ খেও না ঘোষ দিও না আল্লাহ এই আদেশ নিষেধ করেছে আমরা উপেক্ষা করেছি অমান্য করেছি মেনে নেই এই সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্য অবস্থান করবে এর সীমা নাই কোন পরিসীমা নেই আপনার জীবন ওখানে শেষা সেখানে তুমি তারা কখনো পান করে যাতে কোনো স্বাদ করতে পারে না কোন সারাবও পাবে না পাবে কি পুজ খাবার পাবে পূজজাতীয় জাতীয় পানিও পাবে যাহার নামের শাস্তি যাহার নামের ভয়াবহ অত্যন্ত জটিল তাদের খাবার তাদের চাকুম নামক গাছ ফল যাক্কু মেলনে একটি গাছ যেখানে শুধু গুচ গেঁচে কাঁটা থাকে এই গুঠা বাগুনের মতন কাঁটা গাছকে শুকিয়ে দিলে যেমন লাল হয়ে যায় শুধু পাতা দেখা যায় না শুধু কাটা দেখা যায় এই কাটা যদি খাবার দেওয়া হবে যাবে। কি অবস্থা হবে সব ট্রুটিতে আটকে যাবে এই খাবার থাকবে শুধু কি তাই জাহান নামের শাস্তে আগুন সাগরের আগুনের কঠিন কথা সত্তর ভাগের একটি ভাগ আমাদের ব্যবহার করে থাকি এর মাত্রা আল্লা রসুল বলছেন আল্লাহরিত আগুন কে আগুন দ্বারা আরো জালে তিনি এক হাজার বছর দাঁড়ালেন এর ফলে আগুনের আকার ধারণ করল লাল তারপর আল্লাহাক আরো এক হাজার বছর ওই আগুনের পর আগুন আবার দাঁড়ালেন এরপর আগুনের তীব্রতায় আগুনের আকার ধারণ করলো সাদা এরপর আল্লাহর আরো এক হাজার বছর আগুনকে প্রজ্জ্বলিত করলেন এরপর আগুনের আকার ধারণ করলো কৃষ্ণ কালো আমরা এই বাস্তবতা ঠিক সবাই জানি হাদিসের কথা ওই কামারের বাড়িতে যখন আপনি আমি যাই তখন লহা যখন প্রথমে দায় তখন লাল হয় তারপর আরো যখন বেশি দেয় তখন সাদা দেখায় আরো যখন বেশি দেয় তখন কালো হয়ে যায় তাহলে অবশ্য তার তীব্রতা তা আরো জটিল এবং কঠিন এই ধরনের শাস্তি এই আগুন আপনার আমার জন্য রয়েছে আল্লাহ জাহার নামে কাকিমালিং আল্লাহাক নিজেই বলছেন যে আমি এই জাহান্নাম কে পরিপূর্ণ করবো জিন এবং ইংসান দ্বারা এই আমার আপনার জন্যই এই জাহার সৃষ্টি করা হয়েছে কেন সৃষ্টি করা হয়েছে যাহার নাম আপনাকে নিয়ে যাবে না যার এমনি চাইনি আপনাকে এমনি গ্রেপ্তার করা হবে না আপনি আমি যখন অপরাধ কাজ করি আমাদের এখন বিবেক থাকা সত্য বুঝি না যোগ থাকা সত্য সত্যকে আমরা জাস্টিফাই করি না সত্য চিনি না অন্তর থাকা সত্য অন্ত বিষয়টা বুঝি না নিশ্চয়ই জানছ আমি অন্যায় করছি একজনকে আমি অবহরণ করছি তারপর অপহরণ করছেন তারপর এই পাপের কারণে এই অপরাধের কারণে তো জাহান নাম আপনার আমাদের সৃষ্টি করে রাখা হয়েছে জাহান নামের স্তর রয়েছে ষাটটি স্তরের জন্য সাত শ্রেণীর ব্যক্তিরা সে জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবে পবিত্র দরজার জন্য রয়েছে সেই শ্রেণীর সেই ধরনের অপরাধীরা যে অপরাধ করবে সেই দরজাতে প্রবেশ করবে তার মধ্যে একটি রয়েছে যার আমা কমে যাবে হামিয়া হাবিয়া নামক জানার নামে ঠেলে দেওয়া হবে আল্লা সুলকে বলছে আল্লা সুলকে বলছেন এই নামে তুমি জানো কি না সে তো অগ্নে আগুন এই হাবিয়া আমরা নামগুলো শুনি সুরাল কারিয়ায় আমায় পাবেন সুরালো তারপর প্রবেশ করো কাদেরকে যারা সামনে পিছনে যারা মানুষের পরনিন্দা করে জুগল খরিতা করে এবং আল্লাহ নয় এদের জন্য আমি অবশ্যই হুতামা কি না প্রজ্ঞিত অগ্নি তিন তিনবার তিন হাজার বছর আল্লাহ অগ্নি প্রজ্জ্বলিত করে কৃষ্ণ কালো এই জটিল কঠিন আগুন আপনাকে আমাকে প্রবেশ করবে এই শ্রেণীর ব্যক্তিদেরকে তারপর যারা পাপাচারী যারা সীমাঙ্কনকারী এদের হচ্ছে যেদিন আল্লাহলা দিবেন সেদিন আমল যার কমে যাবে যার রেজাল্ট খারাপ তথা জাহান্ন সে পালাতে পালাবার চেষ্টা করবে খুজু তাদেরকে ধরো ফাগুল্লু তাদের পুলিশেরা পড়ায় ওই তেমনইভাবে আল্লাহা বলে গ্রেফতার করো এবং তাদেরকে হ্যান্ড কাপ পড়াও জিঞ্জির বারো ফাগু ফাসুল্লু তারপর তাদেরকে ঢুকে দাও জাহান নামে কি একটা জটিল অবস্থা ধারণ করবে সেদিন আপনার সন্তান কোন কাজে লাগবে না সেদিন আমি আপনি আপনার কেউ উপকার করতে পারব না কোন কারণ কাজে লাগবে না পিতা সেদিন চাইবে সন্তানের কাছে সন্তান চাইবে পুত্রের কাছে এভাবে প্রত্যেক পুত্রের দাবি চাইবে কোন দাবি কাজে লাগবে না প্রত্যেকে তাগুলের মত ছোটাছুটি করবে এই এমন একটি মুহূর্ত জাহান্নাবী রয়েছে সাকার সাউ সাকার অমা আদ্রাক সাকার সাকার একটি জাহান্নাবী স্তার আমি তার প্রবেশ করাবো অপরাধের শাস্তি ভোগ করতে হবে এবং এখান থেকে কোন ধরনের ছাড় এবং আপনার জামিন পাবে না মুক্তি পাবে না তাইতেতেই হবে যখন তার ফলাফল হলো लाज नामक जहां नाम रहे कम नजाल सा जहां नाम जरा अपन सुंदर सुठाम शरीर চামড়া গুলোকে চুর চৌচির করে দেবে গরু খালা করে আমরা তুলি সেরকম সাতটি স্তরের কথা বলা হয়েছে সেই জাহান নামের প্রত্যেকটা স্তরের ভাগিদারী যারা হবে তাদেরকে সেসব জাহান নামের স্তর প্রবেশ করতে হবে জাহান শাস্তি অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন জাহান্নারীরা এমন কাঁদাকাটি করবে যে চোখের পানি পড়তে পড়তে একসময় চোখের পানিতে রক্ত বন্যা হে মানবা আপকো তোমরা কন্দন করো ফাইলাম তোমাদের কাঁদতে না পারো চোখ দিয়ে পানি না পড়ে চোখের কন্দনের ভাব সৃষ্টি করো আজকে আমরা জাহান্নাবের শাস্তির কথা বলে চোকের পানি পড়ে না শাস্তির কথা ভয় করি না ঠিক বিপদে পড়লে ঠিক আমরা আলো আল্লাহ চিৎকার করি সংশোধন করতে হবে। জাহান্নাবীরা কেমন কথা বলছেন তোমরা কাঁদো কাঁদ দেও যদি না পারো কাদার একটা ভাব সৃষ্টি করো নার কেননা নিশ্চয় জাহান্নাবীরা জাহান্নাবীর অধিবাসীরা এমন ভাবে কন্দন করবে নালা বয়ে যাবে আল্লা বলছেন যদি কেউ চায় সে রক্তের সাগরে নৌকা চালাবে তাহলে সে নৌকা চালাতে পারবে কত জটিল এবং কঠিন শাস্তির মধ্যে তারা ভোগ করবে তাই আমাদেরকেও সে জীবন করতে হবে যা হাই আমরা যাই পাপ করেছি দতই কাজ করেছি আমাদেরকে আবার নতুন ভাবে ফিরতে হবে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজকে দ্রোহিত করে অপকর্ম অন্যায় কাজকে প্রতিহত করে পরিবার সমাজ দেশ রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে ইসলামকে প্রচার করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে জাহান নামের শাস্তির কথা বিশেষ করে জাহান শাস্তির কথা ভয় করতে হবে এই বলে নিজের সংশোধন করতে হবে জাহান নামের সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে তার চাচা আবু তা আলিমকে দুইটি জুতা পরে দেওয়া হবে যে জুতা পরে কারণে তার মগজ তকব করতে থাকবে কত জটিল এবং কঠিন भाषा दिए बला जाती कुरान एवं सुन्न चलते श्री बेदात मुक्त कुरान आलो के जीवन करते पिता माता अने के आत्म स्वजन आज के नहीं चले ग তারা কি অবস্থায় আছে আজকে আমরা যাই না আমরা প্রত্যেকে সন্তান প্রত্যেকে আমরা জন্য দোয়া করব। কামা পিতা পিতামাতার জন্য দোয়াগুলো করব। তা চেয়ে থাকে আমাদের জন্য দোয়া করবে আমরা আমাদের পিতারা যেভাবে আমাদের জন্য কাম্য হয়ে রয়েছে আমরাও যেন আমরা কাম্য হয়ে থাকি এবং তাদের কাছ থেকে পেয়ে অর্থাৎ আমাদের সন্তানরা তাও যেন আমরা সেভাবে গড়ে তুলি তবে সবচেয়ে সব শেষে একটি কথা আপনাদের কাছে বিনতে আহ্বান রাখবো যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে যারা ধৈর্য শিক্ষা শিক্ষিত হয় তারা কোনোদিন বসে থাকে না তাদের থেকে আপনি ইহকালে দুটি পাবেন আপনি ইহকালে দেখবেন আমার বিশ্বাস আপনার আরো বিচার বিশ্লেষণ করবে এলাকায় যারা মাদ্রাসায় না খুবই কম চায় এবং তারা খুবই ভালো থাকে এবং অত্যন্ত ভালো থাকে ভাষা দা প্রয়োগ করা যাবে না এবং সবচেয়ে বড় পাওনা হলো পরকালে তাদের জন্য একটা ভালো জায়গা থাকবে জানার তারা পাবে কারণ একজন মানুষ একজন মাদাসমীয় শিক্ষিত সন্তান আপনি মৃত্যুর পর আপনার জন্য স্বাদ জারে হিসেবে দোয়া করলে মৃত্যুর পরেও আপনি নেকি থাকবেন নেকি পেতে থাকবেন আল্লাহ বললেন ইরা মাতি আমার মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ বন্ধ হয়ে যায় আমি সালা সাতিল তিনটি আমল ছাড়া তিনটি আমল যদি করে যায় তাহলে একজন মানুষ তার মৃত্যুর পরেও সোয়া পেতে থাকবে সাতকে জারিয়া সাদকে যারা হিসাবে যদি কেউ করে যায় এই মসজিদ একজন মসজিদ দান করে গেলেন তিনি মরার পর কিয়মই থাকবে যতদিন আবাদ হবে মসজিদ সোহারম্বা এভাবে যারা সাতকে জারিয়ে করবে আপনার এলাকায় স্কুল নেই আপনার এলাকায় আপনার মসজিদ নেই আপনার এলাকায় একজন টিউবওয়েল নেই পানির মগর মানুষ বিশুদ্ধ পানি পায় না আপনি দেন যতদিন মানুষ পান করুন ততদিন মৃত্যুর পর সোয়া পেয়ে থাকবে এক দুই আও অন সালে যাওয়া বন্ধ হবে না তিন নম্বর এমন জ্ঞান এমন শিক্ষা রেখে যাওয়া যে শিক্ষা দিয়ে উপকৃত লাভ করে আপনাকে আমি যা শিক্ষা দিলাম আজকে আমার এই শিক্ষাটা আপনি উপকৃত লাভ করেন হলো এই শিক্ষা দেওয়ার মাধ্যম দিয়ে আমি কিন্তু মৃত্যুর পরের সবটা পেতে থাকবো এখন তো মৃত্যুর পরও পাবো পেব কারণ যার মানুষ মরে যায় তখন তার সকল ব্যাংক ব্যালেন্স সব বন্ধ হয়ে যায় কিন্তু এই তিনটা ব্যালেন্স আপনার জন্য জারি থাকবে স্মরণ করি কবলের কথা করি এই কথাকে স্মরণ রেখেই আমাদেরকে সকল কিছু ছেড়ে দিয়ে আসুন আমরা কোরআন অনুযায়ী নতুন ভাবে নতুন জীবন গড়ে তুলি আল্লাহ সকলকে সেই তৌফি দান করেন এই আসা ব্যক্ত আজকে সংকীর্থ সময় বক্তব্য ربنا لا تطلعنا في الصنام وان لم تغفلنا وترحمنا لكنن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار كمبر حولا كبار ربنا صغير الله نسالك ربنا تقبل منا انك انت المستمع العليم وتوب علينا انك التواب الرحيم سبحان ربك رب العزات عما يصفون وسلام على আলহামদুলিল্লাহ